সম্মানিত দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষা এলমা স্কলার এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার জন্যই খুব দরকার সেটা হলো ভুলে যাওয়া আমরা অনেক কিছু জানি অনেক কিছু শিখি অনেক কিছু মুখস্থ করি কিন্তু সময়ের তালে তালে আমরা আবার তা ভুলে যাই দিনে ভুলে যাই এক সপ্তাহে যায় এক মাসে যায় তারপর আরও ভুলে যাই কিন্তু আমরা ভুলতে চাই না এরপরও কেন ভুলি অনেকের ভিতরে এই প্রশ্ন আছে অনেকে জানতে চান যে আমরা যাতে না ভুলি এর কি চিকিৎসা আছে এর কি উপায় আছে বিজ্ঞানীরা এ নিয়ে অনেক গবেষণা করেছেন কিন্তু আমাদের পুরাণ এবং হাদিসে যে বিষয়গুলো এসেছে ব্যাপারে এটা খুবই চমৎকার আমাদেরটা মনে রাখা দরকার প্রথম কথা আসি আরবিতে মানুষের আরবি শব্দ হলো ইনসান ভাষাবিদরা বলেছেন নাস বা ইনসান এই শব্দটা এসেছে নিসিয়ান থেকে নিসিয়ান মানে হলো ভুলে যাওয়া মানুষের প্রকৃতিগত স্বভাব হলো ভুলে যাওয়া এবং ভুলে যাওয়া কিন্তু দোষের নয় এটা আমাদের সৃষ্টিগত স্বভাব আল্লাপাক এভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা ভুলে যাই ভুলে যাওয়া কিন্তু অনেক সময় ভালো আপনাকে অনেক লোক কষ্ট দিয়েছে জীবনে অনেক ব্যথা পেয়েছেন যখন আমরা ব্যথা পাই চোখ দিয়ে আমাদের পানি পড়ে আপনি চিন্তা করুন এই ঘটনা যদি আপনি ভুলতে না পারতেন তাহলে কিন্তু আপনি কখনোই হাসতে পারতেন না সারা জীবন আপনাকে কাটতে হতো এই ব্যথা আর বোঝা আপনাকে সব সবসময় টেনে বেড়াতে হতো যেহেতু আপনি ভুলে যেতে পারেন এই জন্য আপনি হাসতেও পারেন সমানত ভাই বোনেরা এজন্য আমরা যারা ভুলে যাই নিজেদেরকে কিন্তু ছোট মন করা উচিত না কারণ দেখা যায় যে আপনি হাতে একটা জিনিস ভুলে যান কিন্তু আপনি আবার একটা জিনিস দীর্ঘকাল ধরে মনে রাখতে পারেন একটা অঙ্কের সূত্র হয়তো আপনি মুখস্থ করতে পারেন না কিন্তু ছোটবেলায় আপনার বাবা আপনাকে কি বলেছিলেন আপনার আম্মা আপনাকে কি বলেছিলেন সেটা আপনি এখনো বলতে পারেন আপনার বন্ধু আপনাকে কি বলেছেন সেটা এখনো বলতে পারেন হুবহু বলতে পারেন তার মানে কি তার মানে হচ্ছে যে আপনার স্মৃতি শক্তি কিন্তু শুধু ভুলেও যান না আপনি মনেও করতে পারেন যদি আপনার ভালো না হতো তাহলে ছোটবেলার সেই কথা ২০ বছর আগের কথা ৩০ বছর আগের কথা পঞ্চাশ বছর আগের কথা আশি বছর আগের কথা আপনি মনে করতে পারতেন না তাহলে সমস্যাটা কোথায় দেখেন আমাদের আদি পিতা আদম আলাহ সালাম ভুলে গিয়েছিলেন অনেক কিছু আদম আলাহাতমকে যখন বলা হয়েছিল জান্নাতে যে তুমি এই গাছের কাছে আসবে না কিন্তু তিনি তো গাছের কাছেও এসেছিলেন গাছের ফলও খেয়েছিলেন এখন আমাদের আদি পিতা এমন একটা আদেশ ভুলে গেলেন তার মানেটা কি তিনি মানুষ ভুলে যাওয়া মানুষেরই স্বভাব মানুষ ভুলে যেতে পারে সুতরাং এটা নিয়ে হয়তো আমরা দুঃখ করতে পারি কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই যদি কেউ ভুলে যায় তাকে গালিগালাজ করা যাবে না বোকা দেওয়া যাবে না অপবাদ দেওয়া যাবে না কারণ আপনি আমি ভুলে যেতে পারি রসুল্লা সাল্লাহ সাল্লাম একবার তিনি নামাজ পড়াতে আসলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের ইমতি করবেন একামাত হয়ে গিয়েছে তিনি আল্লাহ হকবর বলে হাত তুলবেন এমন সময় তার মনে পড়ল যে তার উপরে গোসল ফরজ হয়েছিল কিন্তু তিনি গোসল করে আসেন নাই চিন্তা করেন আল্লাহর নবী তিনি ভুলে গিয়েছিলেন যে তাকে গোসল করতে হবে তিনি গোসল না করেই মসজিদে চলে এসেছিলেন এরকম আর অনেক ঘটনা আছে যে তিনি ভুলে গিয়েছিলেন সাহাবারা ভুলে যেতেন আবু হুরার আল্লাহ তালা আনহ সবসময় রসুলুল্লা সাল্লা সাল্লামের সাথে থাকতেন তার স্মৃতি শক্তি ছিল প্রখর খুব মুখস্ত করতে পারতেন হাদিস একবার শুনলে তিনি বলে দিতে পারতেন কিন্তু তারপরেও মাঝে মাঝে ভুলে যেতেন আপনার ছেলে কিছু মুখস্থ করে সে ভুলে যায় আপনি কিছু ভুলে যান দুঃখ পাবেন না বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমাদের ব্রেনে আসলে দুইটা মেমরি আছে একটা হলো শর্ট টার্ম মেমোরি একটা হলো লং টার্ম মেমোরি এই শর্ট টার্ম মেমোরির অর্থাৎ হঠাৎ করে আমরা কিছু মুখস্থ করতে পারি আমাদের নলেজে আসে এটা আবার চলে যায় আর একটা লং টার্ম মেমোরি আছে তারা আবিষ্কার করেছেন যে আমরা একসাথে মাত্র সেভেন ডিজিট আমরা মুখস্থ করতে পারি একসাথে যার কারণে টেলিফোন নাম্বারগুলো সাধারণত সেভেন ডিজিটের অথবা এগারো ডিজিটের হয় তার মানে আমরা এই নাম্বারগুলো শুনলে সাত ডিজিট একবার শুনলে মুখস্থ করতে পারি বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন আমরা যা শিখি আমরা যা অথবা শুনে শিখি পড়ে শিখি অথবা অন্য ভাবে শিখি শেখার বিশ মিনিটের পরে আমরা থার্টি ভুলে যাই তিরিশ আমরা ভুলে যাই এটা হলো সাধারণকে যদি কেউ এর বেশি মনে রাখতে পারেন দে আর এক্সেপশনাল তারা আসলে ভিন্ন রকমের কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আমরা কোনো কিছু শেখার বিশ মিনিটের ভিতরে তিরিশ ভুলে যায় এবং এই টাইম যত আগাতে থাকে আমাদের ভুল আর পরিমাণ তত বাড়তে থাকে কিছু কিছু লোক আছেন আল্লাপাক তাদেরকে অসাধারণ শক্তি দিয়েছেন কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়ে তারা মনে রাখতে পারেন অন্য বিষয়ে হয়তো তারা ভুলে যান আপনার সঙ্গে অবাক হয়ে যাবেন আমার এক বন্ধুকে আমি পেয়েছিলাম যিনি একটা টেলিকম কোম্পানিতে ইঞ্জিনিয়ারের কাজ করতেন তিনি তার কাস্টমারদের শত শত টেলিফোন নাম্বার তিনি মুখস্থ রাখতে পারতেন এবং কোন টেলিফোন নাম্বারের এগেনস্টে কত বিল এসেছে সেটাও তিনি মুখস্থ রাখতে পারতেন এই লোক মাঝে মাঝে তার পাঁচ সন্তানের সবার নাম একসাথে বলতে থতোমতো খেয়ে যেতেন নাম উলট করে ফেলতেন চিন্তা করেন যে লোক শত শত কাস্টমারদের টেলিফোন এবং তার কোন মাসে কত বিল এসেছে বলে দিতে পারতেন তিনি নিজের সন্তানদের নাম মাঝে মাঝে সবসময় না মাঝে মাঝে পোলট পালট হয়ে যেত তার মানে হচ্ছে যে তার কিন্তু স্মৃতিশক্তিতে এরকম প্রবলেম নাই কিন্তু নির্দিষ্ট একটা ক্ষেত্রে এসে তার শক্তিতে প্রবলেম হয়েছে এই জন্যে আমাদের বাচ্চাদের যদি আমরা দেখি যে তারা ভুলে যায় এই জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না এটা কিন্তু মনে করা যাবে না যে তাদের শক্তি কম তাদেরকে কিন্তু বলা যাবে না যে তোমার ব্রেন কম যদি আপনি বা কোনো শিক্ষক কোনো বাচ্চাকে যদি কথা বলে যে তোমার শক্তি কম তুমি মনে রাখতে পারো না তুমি ভালো ছাত্র বা ছাত্রী নাও তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে বেশি তার কারণ আসলে কিন্তু তাদের শক্তি কম নয় তারা অনেক কিছু মনে রাখতে পারে যেটা আপনি হয়তো পারবেন না সমান্ত ভাই বোনেরা এখন দেখেন আমাদের ইসলাম এই ব্যাপারে কি বলে প্রথম কথা হলো হজরত মূসা আলহি সুল্লাহস্সাল্লামের ঘটনা খিজির আলাহিসামের সাথে তার যে ঘটনা আপনারা অনেকেই জানেন আমারে এই সংক্ষিপ্ত আলোচনায় পুরো ঘটনা বলার সময় হবে না তবে সংক্ষিপ্ত হলে এই যখন মূসা আলাহি সুল্লাতু আসসালাম খিজিরা আলহি সুল্লা সাল্লামের সাথে বের হলেন তখন খিজিরা আলাহিসুল্লাহাম তাকে তিনটা বিষয় বলেছিলেন এর ভিতরে একটা বিষয় ছিল তুমি আমার কাছে এর কিছু জিজ্ঞেস করতে পারবে না মুসা আলাহি সুল্লাতু আসসাল্লাম সেটা ভুলে গিয়েছিলেন ভুলে যাওয়ার পরে ইনাম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 বিস্ময় শিশুরা কাল রাত সাড়ে সাটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবে ডাক দেখুন প্রতি বৃহস্পতিবার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 does not believe in Jesus Christ, peace be upon him. Glimpses of a great vision. Dekhun, Islami Durudrishti, Paraburthi Anushtham, Peace TV, Bangalaya. As-salamu wa rahmatullahi wa barakatuh, supriyo, darsukh bhaibhu nara. Aapna dir kone ek shukriy ja এই আলোচনা শোনার জন্য এখনও ধৈর্য ধরে বসে আছেন আল্লাপাক আপনাদের এই ধৈর্যকে বসাকে কবুল করুন এবং দুনিয়া এবং আখেরাতে এটাকে নাজাতের অশিলা গ্রহণ করুন আমিন আমরা আলোচনা করছিলাম যে আমরা যে ভুলে যাই আমরা সবাই জ্ঞানের ছাত্র এবং ছাত্রী সবাই আমরা শিক্ষয়িত্রী শিক্ষক কিন্তু আমরা ভুলে যাই এই ভুলে যাওয়া কি আসলেই খারাপ এই ভুলে যাওয়া থেকে কি বাঁচার কোনো পথ আছে আমরা বলছিলাম যে মুসা আলহিস্লা সাল্লাম ভুলে গিয়েছেন শয়তান আমাদেরকে ভুলাই দিতে পারে কারণ শয়তান সব সময় চায় যত ভালো কিছু আছে তা জন্য আমরা ভুলে যাই তার কারণ ভালো কিছু ভুলে গেলেই খারাপ কিছু করা আমাদের জন্য সহজ হয়ে যায় আর শয়তান চায় যে আমরা ভালো কিছু মনে না রাখি আমরা খারাপটা যেন করি সেজন্যে শয়তানের এই ওস্পা থেকে আমাদের সব সময় প্রোটেকশন নেওয়া দরকার আমাদের দোয়া পড়া দরকার এবং আমি বলেছি আউদ বিল্লাহিম সৈতান রাজিম এটা একটা দোয়া এবং সেই প্রসঙ্গে বলে ফেলি শয়তানের বস্তবাসা থেকে বাঁচার জন্য আমাদের কয়েকটা আমল করা দরকার প্রথম আমল হল এই দোয়াটা পড়া এরপরে ফজরের পরে এবং মাগরিবের পরে সুরতুল ফালাক এবং সুরতুল নাস পড়া হাদিসে আসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শয়তানের দুষ্টামি থেকে বাঁচার জন্যে তিনি ফজরের পরে এবং মাগ্রীবের পরে এই দুটা সোরা বিশেষ করে পড়ে সমস্ত শরীর তিনি হাত বোলাতেন আমরাও এটা করতে পারি এবং এটা খুবই উপকারী এরপরে আমরা যখন এলএম তলব করব তখন সাধারণত আমাদের উচিত অজু করে আমাদের জ্ঞান অন্বেষণ করা তার কারণ আমরা যতক্ষণ পর্যন্ত অজুতে থাকি শয়তার আমাদের কাছ থেকে তত দূরে সরে যায় যখন আমাদের অজু থাকে না শয়তানা আমাদের উপরে তখন বেশি সর হতে পারে এজন্য যারা জ্ঞানের অন্বেষণকারী থাকবেন নিয়ম হলো যতদূর সম্ভব অজু অবস্থায় থাকা এটা কিন্তু শুধু জ্ঞানের জন্য না অজু অবস্থায় থাকা দরকার এই কারণে যে আমরা যারা আল্লাহর পথে থাকতে চাই তাকুয়ার পথে থাকতে চাই আমরা সবসময় প্রস্তুত যে কোনো সময় আমার প্রভু ডাক দিবেন আমার প্রভুর ডাক যেন আমার অজু অবস্থায় থাকে মৃত্যুর জন্য প্রস্তুতি তো আছেই তারপরেও আমরা সবাই জিকিরে আল্লাহর কথা স্মরণ করি সবসময় সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা অন্যান্য তাসবি তাহলিল পড়ি দুরুদ শরীফ পড়ি রসুল্লাহ সাল্ল সাল্লাম সবসময় জিকিরের ভিতরে থাকতেন এরকম তসবি তাহলিলের ভিতরে থাকতেন একবার রসুল্লাহ সাল্লি সাল্লাম টয়লেট করে ফিরে আসলেন ফিরে আসার পরে এক সাহাবি তাকে সালাম দিলেন কিন্তু রসুল্লিহি সাল্লাম সালামের উত্তর দিলেন না সাধারণত নিয়ম ছিল যে রসুল্লাহ সবার আগেই সালাম দিতেন আর এমনটা কখনো ঘটে নাই যে তাকে সালাম দেওয়া হয়েছে কিন্তু তার উত্তর দেন নাই এরপরে রসুলুল্লা সাল্লাম বললেন আমাকে ওজুর পানি দাও তিনি অজু করলেন অজু করার পরে বললেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তখন তাকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুলাল্লাহ আপনাকে আগে যখন সালাম দিলাম আপনি সালামের উত্তর দেন নাই কিন্তু এত পরে আপনি কেন দিলেন তিনি বললেন দেখো তুমি যখন আমাকে সালাম দিয়েছিলে আমার তখন অজু ছিল না আর আমি চাইনি বিনা অজুতে মহান আল্লাহ আল্লাপাকের নামটা স্মরণ করতে আমি চেয়েছি আল্লাহ পাকের নামটা স্মরণ করে আমার অজু অবস্থাতেই সামান্ত ভাই বোনেরা এটা আমাদের মোমিনী জীবন আমরা যখন এলেম তলব করব তখন আল্লাহর নাম আমরা কতবার উচ্চারণ করি আমরা যখন এলেম তলব করি বিশেষ করে সরিয়া এলেম তখন রসুল্লাহ সাল্লি সাল্লামের নাম কতবার আমরা বলি এটা ঠিক যে বিনা অজুতে আল্লাহর নাম নেওয়া কিন্তু যায় যাচ্ছে রসুল্লাহর উপরে দূরত পড়া যায় আছে সমত ভাইরা আমরা ভুলে যাই আর অন্য অন্য কারণে খাবারের কারণ আছে দৈহিক কারণ আছে মেন্টাল কারণ আছে সাইকোলজিক্যাল কারণ আছে সাইকোলজিক্যাল কারণ হলো মনে করেন আপনার মাথায় যদি একই সময়ে বিভিন্ন রকমের চিন্তা থাকে আপনি একটা বিষয়ে কনসেনট্রেট করতে পারবেন না তখন দেখা যাবে কি যে আপনি যা পড়ছেন সেটা ভুলে যাচ্ছেন আপনি যা শুনছেন সেটা ভুলে যাচ্ছেন এজন্যে যদি স্ট্রেস থাকে আপনার মন মস্তিষ্ক যদি ব্যস্ত থাকে তখন কিন্তু এলএম তলবের কাজ জ্ঞান অন্বেষণের কাজটা আসলে সহজ হয় না এজন্যে আমরা সাধারণত চেষ্টা করি যে আমরা যখন পড়াশোনা করি একটু কোয়াইট নীরব পরিবেশে থাকার যেখানে হৈহুল্লোড় কম এবং অন্যান্য ডিস্ট্রাকশনও কম আর জন্য সবচেয়ে ভালো সময় হল কখন জানেন সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত আপনি দেখবেন শেষ রাতে যখন চারি চারপাশ নিস্তব্ধ হয়ে থাকে শান্ত হয়ে থাকে আপনি যদি পরম ভালোবাসা নিয়ে আগ্রহ নিয়ে কোনো বই পড়েন যত সহজে আপনার মুখস্থ হবে যত সহজে আপনি বুঝতে পারবেন ওই একই বই যদি আপনি দুপুর বেলা অথবা বিকাল বেলায়। কোন নয়জি পরিবেশে গোলাহাল পরিবেশে পড়েন আপনি অত সহজে মুখস্ত করতে পারবেন না অত সহজে আপনি বুঝতেও পারবেন না আপনি কিন্তু একই মানুষ আপনার একই ব্রেন একই চোখ কিন্তু অবস্থার কারণে সময়ের কারণে পরিবেশের কারণে আমরা তাড়াতাড়ি মুখস্থ করতে পারি অথবা তাড়াতাড়ি ভুলে যেতে পারি তো এই জন্যে আমরা যারা জ্ঞানের ছাত্র বা ছাত্রী আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে আমরা যখন শিখি তখন আমাদের চারপাশের পরিবেশটা যেন কোলাহাল মুক্ত থাকে আর এর আগে আমার মনটা যেন কোলাহাল মুক্ত থাকে আপনি পড়ার সময় যদি আপনার স্বামীর কথা মনে করেন আপনার স্ত্রীর কথা মনে করেন বাচ্চাদের কথা মনে করেন ব্যবসার কথা মনে করেন তাহলে আপনার মাথায় ওই কোরআনশিপের আয়াত ঢুকবে না আপনার মাথায় হাদিস ঢুকবে না আপনি কিন্তু এগুলো মনে করতে পারবেন না সুরা ফাতেহা পড়ার সময় আপনার সুরা ফালাকের সাথে মিক্স হয়ে যাবে এটা কিন্তু নিয়ম এজন্যে আমাদের নিয়ম হলো আমরা যখন পড়ি মুখস্থ করি তখন যেন আমাদের মনটা মুক্ত থাকে শুধু ওই বিষয়ের উপরে আমরা কনসেনট্রেট করতে পারি সমত তো ভাইয়েরা এজন্যে মানসিকভাবে একটু রিল্যাক্সের দরকার যখন আমরা খুব টায়ার্ড থাকি তখন কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই নতুন কিছু শেখা কঠিন হয়ে পড়ে আমি যেটা করি আমার যখন শরীর ক্লান্ত লাগে আমি টায়ার্ড ফিল করি আমি রেস্ট নিই এবং বিজ্ঞানীরা বা এডুকেশন বলেন যে রেস্ট নেওয়ার অনেকগুলো পথ আছে যেমন কমপ্লিট রিল্যাক্সেশন আপনি চোখ বন্ধ করে হাত পা ছেড়ে দিয়ে লং ব্রিদিং নেন দেহ এবং মনটাকে মুক্ত করেন দেখবেন আপনার ক্লান্তি আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে সেটা তো আমাদের বডির একটা অংশ শরীরের একটা অংশ আমাদের দেহ যেমন ক্লান্ত হয়ে যায় আমাদের স্মৃতি স্মৃতিশক্তিও কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারে এজন্যে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে তিনি শেষ সাথে নামাজ পড়তেন এটা ঠিক যে তাহাজুদ্দ নামাজ শেষ সাথে উঠে পড়া খুব কষ্টকর দেহ কিন্তু ক্লান্ত হয়ে যায় এরপরে রসুলাম যখন ফজরের নামাজ পড়তেন ফজরের আগে এবং তাহাজুদের পরে তিনি রেস্ট নিতেন কারণ রেস্ট নিলে শরীরের এনার্জি আবার ফিরে আসে মেধার এনার্জি ফিরে আসে স্মৃতি শক্তির এনার্জিও ফিরে আসে এই অভ্যাসগুলো আমাদের করা দরকার যারা পরীক্ষার আগে বিনা শুধু পড়তেই থাকে পড়তেই থাকে তারা কিন্তু ভালো করে না বরং আমরা যারা শিক্ষক আমরা পরামর্শ দিই যে পরীক্ষার আগের রাতে এনাফ পর্যাপ্ত ঘুম যেন হয় এ আর একটা বিষয় অধিকাংশ লোক যাদের ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা বেশি তারা তাড়াতাড়ি ভুলে যায় যারা গভীর ঘুমাতে পারেন এবং প্রশান্ত মনে প্রফুল্ল মন দেহ নিয়ে যারা সকালে জেগে ওঠেন তারা কিন্তু অনেক কিছুই মনে করতে পারেন অনেক কিছু ধরে রাখতে পারেন খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে সুষম খাবার না খেলে স্মৃতিশক্তি ব্যাহত হতে পারে আমাদের বাচ্চারা আজকাল ফিজিডিংস ড্রিঙ্কস খায় প্যাপসিকোলা ফান্টা এ ধরনের অনেক ড্রিঙ্কস খায় ক্রিস্প খায় সল্টি খাবার খায় অসম্ভব রকমের সুইট খাবার খায় এই এক সাথে এতগুলো খাবার খেলে কিন্তু স্মৃতিশক্তি আসলেই এফেক্টেড হয় কারণ তারা কনসেনট্রেট করতে পারে না যদি বাচ্চারা আমি আমি নিজেও দেখেছি যখন বাচ্চারা ক্লাসে সুইট এবং ফিজিড্রিংক্স খেয়ে ক্লাস করতে আসে তখন তারা আসলে ওরকম কনসেনট্রেট করে শোনে না তারা কাজ করতে পারে না হাইপারঅ্যাক্টিভ হয়ে যায় কিন্তু যখন তারা ক্লান্ত না থাকে যখন তারা ফ্রুটস খায় ফল ফলাদি খায় সবজি খায় তখন স্মৃতি শক্তিটাও এই সবজির মতো তরতাজা থাকে নতুন কোনো কিছু দিলে সাথে সাথে ক্যাচ করতে পারে এজন্যে খাওয়া দাওয়ারও একটা বিশেষ প্রভাব আছে শক্তির উপরে রসুলুল্লা সাল্ল সাল্লাম মধু পান করতেন মধু কিন্তু আসলে ডাক্তারা বলেন যে স্মৃতিশক্তি বর্ধনে হেল্প করে কিন্তু এটা একটা পরিমাণ আছে এর একটা নিয়ম আছে কাকে কতটুকু মধু খাওয়াতে হবে ডাক্তাররা কিন্তু সেটা বলেন আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে সেরকম মধু সেবন করা যেতে পারে সময়ত ভাই বোনেরা সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই এই যে ভুলে যাওয়ার ব্যাপারে ইমাম শাহি রহমতুল্লায় তিনি যখন ছোটো ছিলেন তার শিক্ষক ওকিকে বললেন উস্তাজ আমি তো অনেক কিছু শিখি কিন্তু ভুলে যাই তখন তার শিক্ষক তাকে একটা পরামর্শ দিয়েছিলেন ইমাম শাহ ছোট্ট একটা কবিতায় সে কথা এনেছেন আসি ফাইনাল আসি তার মানে হলো আমি ওকির কাছে কমপ্লেন করলাম যে আমি ভুলে যাই তখন তিনি বললেন দেখো জ্ঞানটা হলো একটা লাইট আল্লাহর লাইট আল্লাহর আলো আল্লাহর জ্যোতি এবং এই জ্যোতি কোনো গুনাহারের কাছে আসে না তাই তুমি আমায় তোমাকে পরামর্শ দিব তুমি গুনাহ থেকে বেঁচে থাকো সমেত ভাই বোনেরা যদি আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে চাই যদি আমরা হাদিসের জ্ঞান অর্জন করতে চাই আল্লাহ আল্লাপাক কি বলেছেন সেটা আমরা বুঝতে চাই রসুলুল্লা সাল্ল সাল্লাম কী বলেছেন সেটা বুঝতে চায় এবং মনে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই গুনা থেকে বেঁচে থাকতে হবে কারণ গুণা হলো এমন একটা অন্ধকার যেখানে আলো ঢুকতে পারে না এই আলো ঢুকানোর জন্যে আমাদেরকে এই গুনার অন্ধকার থেকে বেঁচে থাকতে হবে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম আবুহরা রাদি আল্লাহ তালা আনহোকে বিশেষভাবে দোয়া দিয়েছিলেন যার কারণে আবহাওয়ার দিয়াল্লা তালা আনহো জীবনে আর কোনো হাদিস ভোলেন নাই এর কারণ হলো রসুল্লাহ সাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য আবহরারা পেয়েছিলেন আবহাওয়ার পক্ষেটা সম্ভব হয়েছিল তিনি রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়ার মাধ্যমে আল্লা পাকের বিশেষ রহমত পেয়েছিলেন আমরা যদি ভুলে না যেতে চাই আমাদেরকে আল্লাহর এই রহমত পেতে হবে আর আল্লাহর রহমত পাওয়ার জন্যে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আমরা যে শিখি সেটা আমাদের আমল করতে হবে সমেত ভাই বোনেরা আমরা যদি এই বিষয়গুলো খেয়াল করি তাহলে ভুলে যাওয়ার যে সমস্যা আছে এই সমস্যা থেকে আমরা অনেক বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ আসুন পাক আমাদেরকে এলমে শরিফ ধরে রাখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত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 प्रिठी भीते ए और थेर शाठीक ब्याबुहर करा होले परोकले एर पुरी पूर्ण प्रुतिधन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजकनाकुम मिन कबल अन याथिया योमुल्ला बैउं फीही वला खुर्ण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 जकतात दान अर्थ पल रैंक छाचल्लिस नम्बर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান